তোমরা খোলা কিছু বলো অথবা গোপন রাখো আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞিন নফি অব ইহিন অব ইহিন ইন্ন হিন ইয় নি হিন ইহিনিস মুহ কুল্লি নবীপীগণের জন্য তাদের পিতা পুত্র ভ্রাতা ভ্রাতুষ্পুত্র ভগ্নীপুত্র সমধর্মিনী নারী এবং অধিকারভুক্ত দাস দাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গোনাহ নেই নবীপত্নীগণ তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষ করেন আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন হেমুমিনগণ তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি যারা বিনা পরাধে মমিন পুরুষ ও মমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে ুহ্ন বীয়ুকুলে অজুয় জি ذَلِكَ أَدَنَا নুদিনীন আলাইল فَلَا ঐল হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংস নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব অতপর এই শহরে আপনার প্রতিবেশী অল্পই থাকবে অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধরা হবে এবং প্রাণে বধ করা হবে যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি আপনি আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন পাবেন না লোকের আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত নিকটেই নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন তথা তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না যেদিন অগ্নিতে তাদের মুখমন্ডল ওলট পালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম রসুলের আনুগত্য করতাম তারা আরো বলবে হে আমাদের পালনকর্তা। আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম অতপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল হে আমাদের পালন কর্তা তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন হে মোমিনগণ মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হই না তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান হে করো এবং সঠিক কথা বলো তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম অতপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল কিন্তু মানুষ বহন করল নিশ্চয়ই সে জালিম অজ্ঞ যাতে আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুশ্রিক পুরুষ মুশ্রিক নারীদেরকে শাস্তি দেন এবং মুমিন পুরুষ और मुन नारी क्षमा करें आल्ला क्षमाशील परम दयालु